মেক্সিকো সিটি দেখেছো আর কত কি কি দেখেছো শুনবো না শুনবো বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার দুঃখিনী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার জননী বাংলা বাংলাদেশের রূপ দেখনি বাংলাদেশের রূপ বাংলাদেশের রূপ সাপলা শালুক সবুজ ঘাসে রং রং স্বপ্ন ভাসে নদ নদী খাল পাখ পাখালি বনব না নি ঝোপ বনব और कटा दिन थकले पहाड़ सागर देखते पारो ओ, ओ, ओ, ओ। আর কোটা দিন থাকলে আরো পাহাড় সাগর দেখতে পারো দেখতে গেলে নেই শুরু তার নেই নেই ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার দুঃখী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার জননী বাংলাদেশ আমার ই দেখতে এসো বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশের সুর শোন বাংলাদেশের গান বাংলাদেশের গান সুপ খেয়েছো জুস খেয়েছো শ্যাম্পেন কোল্ড ড্রিঙ্ক খেয়েছো টাটকা ডাবের ঠান্ডা পানি দেিয়ে প্রাণ দে सदा बदामी कलोर मजे नहीं भेदाभेदे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 ই দেখতে এসো বাংলাদেশ আমার গাউগের আমের শীতের পিঠা খাওনি কোনো দিন খাওনি কোনো দিন সুট পরেছ কোট পরেছ পরেছ লুঙ্গি শাড়ির নেই তুলনা ঝোলমলে রঙিন ঝলমলে রঙিন যে যেখানেই যখন থাকো বাংলাকে মর ভুলবে ও ও খানেই যখন থাকো বাংলা কেমন ভুলবে না বাংলা আমার জীবন মরণ প্রথম শেষ প্রথম শেষ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার জননী বাংলাদেশ আমার इच्छे हो देखते समाचे हो देखतेसो बांग